এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত একানন যেথা থা জ্ঞানের পরশে মনুষত্বের হয় যে উত্তরণ মিথ্যে তমসা ঘুচে যায় যেথা থা ওঠে সত্যের রবি দিশাহীন প্রাণে বিমূর্ত হয় আল্লাহ প্রেমের ছবি এ যে আলোর মিনার মোহাম্মাদের প্রীতির সম্মিলন যেথা জ্ঞানীর পরশে মনুষ্যত্বের হয় যে মনুষ্যত্বের হয় যে উত্তরণ এখানে মাদানীর ধ্বনি প্রতি ধ্বনি তো সুরে এখানে অলিহুল্লার দ্বীপ চেতনা লালিত শিরে এখানে জ্ঞান প্রেমিকের ত্রিশাতুর প্রাণ সজীবতা ফিরে পায় এখানে প্রতিটি জীবন অনড় যায়। এখানে জ্ঞান প্রেমিকের ত্রিশাতুর প্রাণ সজীবতা ফিরে পায় এখানে প্রতিটি জীবন শত অনড়ায় এ যে আধার গগনে পূর্ণ চাঁদের অবাগ বিচ্ছুরন যে জ্ঞানের পরশে মনুষত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ এখানে মাতৃভাষারে বর নীল শোভা সুশোভিত প্রতি এখানে দেশ প্রেম বধূ চির জাগ্রত ইমানে দীপ্ত প্রাণে এখানে এখানে কত সুদীর্ঘ দিবস রাজনী এখানে ওহির সরাবে প্রমো হয় হিজাজের রাহাগীর এ যে কিষান মুর শ্রমিকের ঘামে গঠিত জয় যেথা জেঠা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত একা যেথা যে পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ এখানে যৌবন জল তরঙ্গ নৃষ্টির অভিলাষে এখানে সময়ের স্রোত আলোড়িত হয় কর্মের উচ্ছ্বাসে এখানে যৌবন জল তরঙ্গ নচে সৃষ্টির অভিলাষে এখানে সময়ের স্রোত আলোড়িত হয় কর্মের উচ্ছ্বাসে এখানে নীতিহীন তার ধরা দ্বারে ভেঙে যায় চৌচি। এখানে পুণ্য কর্মে ঝরে ঝরে পরে শুভাশিষ খোদাই এখানে নীতিহীন তার ধরা দ্বারে ভেঙে যায় চৌচি এখানে পুণ্য কর্মে ঝরে ঝরে পরে শুভাশিষ খোদাই এ যে কবির কণ্ঠ সত্য ভাষণে বোধের উদ্বোধন যে জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত একান যেথা জ্ঞানের পরশে মনুষত্বের হয় যে উত্তরণ। এ উত্তরণদিনার ছায়া তপ্ত মরুতে ফালগুনি সমীর এ যে ঐশী জ্ঞানের মর্ম বাণীর স্বরূপ সঞ্চারণীর স্বরূপ সঞ্চারণ এ যে জীবনে বোধের প্রজ্জ্বল শিখা বিমুগ্ধ বিস্ময় আমরা জেগেছি এরিয়ালো মেখে প্রদীপ্ত সত্তায় এ যে জীবন বোধের প্রজ্বল শিখা বিষয় আমরা যে থা জ্ঞানের পর সে মনুষ্যত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ জেঠা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ মিথ্যে তমসা ঘুচে যায় যে ওঠে সত্যের রবি দিশাহীন প্রাণে বিমূর্ত হয় আল্লাহ প্রেমের ছবি এ যে আলোর মিনার মুহাম্মাদের প্রীতির সম্মিলন যেথা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত যেথা যে পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ, যে জ্ঞানীর পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরুণ যেথা জ্ঞানীর পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ।